চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীরাধার ভাব ঠাকুর দক্ষিণ পূর্বে বারান্দায় আসিয়া বসিয়াছেন প্রাণকৃষ্ণাদি ভক্তগণ সঙ্গে সঙ্গে আসিয়াছেন হাজরা মহাশয় বারান্দায় বসিয়াছেন ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন হাজরা একটি কম নয় যদি এখানে বড় দর্গা হয় তবে হাজরা ছোট দর্গা সকলের হাস্য নবকুমার বারান্দার দরজায় আসিয়া দাঁড়াইয়াছেন ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন ঠাকুর বলিতেছেন অহংকারের মূর্তি বেলা সাড়ে নয়টা হইয়াছে প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন নিত্যানন্দের জাহাজ এসেছে তোরা পারে যাবি তো ধর এসে ছয় মানুয়ারি গোরা তারা দেয় সদা পারা বুক পিঠে তার ঢাল খাড়া ঘেরা তারা সদর দুয়ার আলগা করে রত্ন মানিক বিলাচ্ছে আবার গান করিতেছেন এই বেলা নে ঘরছে এবারে বর্ষা ভারী হও হুঁসারি লাগু আদা জল যখন আসবে শ্রাবনা দেখতে দেবে না বাঁশ বাখারি পচে যাবে ঘর ছাওয়া হবে না যেমন আসবে ঝটকা উড়বে মটকা মটকা যাবে ফাঁক হয়ে তুমিও যাবে হাঁ হয়ে আবার গান করিতেছেন কার ভাবে নদে এসে কাঙ্গাল বেশে হরি হয়ে বলছো হরি কার ভাবে ধরেছ ভাব এমন স্বভাব তাও কিছু বুঝতে নারি ঠাকুর গান শুনিতেছেন এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুজ্য করিলেন তিনি অফিসের বেশ পড়িয়াছেন চেন কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান অতি প্রেমিক লোক অন্তরে গোপীর ভাব কেদারকে দেখিয়া ঠাকুরের একবারে বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাহিতেছেন সখী সে বোন কত দূর যথা আমার শ্যামসুন্দর আর চলিতে যে নারী শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ চিত্রার পিতেন ন্যায় দণ্ডায়মান केवल चक्षर दुई कण दिया्रु पड़ी छे। के चरण स्पर्श करमल मध्ये निर्विशेष निरीहंग हरिहर विधिवेद्वांग जगीन गम्यम जनन मरण भीतिभ्रंशी सचित सरूपम সকাল ভুবন বীজ ব্রহ্ম চৈতন্য মিড়ে কিয়তক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন কেদার নিজ বাটি শহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন এইরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় দুপ্রহর হইল শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন আহার বালকের নাই, একটু একটু সব মুখে দিলেন আহার ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন কিয়্ষণ পরে মারোয়াড়ি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন